কিতাব পক্ষ থেকে আল্লা প্রবল পরাক্রান্তিম প্রজ্ঞাময় নিশ্চয় আমি আপনার প্রতি আর যারা আল্লাহ অন্য শরিক সমূহ ঘনিষ্ঠ করে দেয়াহ কোনুতো আল্লাহ তাদের মাঝে মীমাংসা করে দেবেন তাদের পারস্পরিক বিভেদ সমূহে अवश्य कर আর দিবস কে রাত্রের উপর জড়িয়ে দিয়ে থাকেন কমার আর তিনি চন্দ্র সূর্যকে নিয়মানুগত করে রেখেছেন কুল্লুই প্রত্যেকে চলতে থাকবে লিয়া জালিম মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ আজিজুল গফ্ফার স্মরণরেখ তিনি মহাপরাক্রান্ত অতিশয় ক্ষমাসীন মিন নাফসি ওয়াহিদা দিন कार नर और मा तुम्हारे मातृगण गर्भे सृष्टि करें फिर जा যদি তোমরা কুফরি করোক তবে আল্লাহাদের আর যদি তোমরা শকোর করো তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন এবং কেউ কারো বোঝা উঠাবে না অনন্তর তোমাদেরকে তোমার দিকে তিনি অন্তরের কথাও জানেন ইমসান এবং যখন মানুষের উপর কোন বিপদ উপস্থিত হয় দা আ तक से डाकते पूर्व होते डाक जाएंगल शरीक निर्धारण करते थे করতে থাকে কুল আপনি নিশ্চয় তুমি অন্তর্ভুক্ত হবে আচ্ছা যে ব্যক্তি রাত্রিকালে থাকে। অবস্থা আখিরাতা পরকালকে ভয় করে আপনি বলুন যে আল ইয়াস্তা ভুই তারা কি সমান হতে পারে আল্লা যারা জ্ঞানী আল্লাহন ও যারা অজ্ঞ ইনয়া দাককার আল तर उत्कृष्ट रहे इबादत करी मुखल सल्लाहुन जान तरी उद्देश्य इबादत के खाटी रखी বা উমিরতু আর আমার প্রতি এটাও আদেশ করা হয়েছে যে লিআন আই মুসলমানদের মধ্যে আমি আশঙ্কা করছি বা আর আমার প্রতি এটাও আদেশ করা হয়েছে যে লিয়ান আকুনা আমি হই আউআ আল মুসলিমিন সমস্ত মুসলমানদের মধ্যে প্রথম আমি আশঙ্কা করছি বলে দিন আল্লাহ আধু আমি আল্লাহর ইবাদত এরূপে করে থাকি যে মুখলি সাল্লাহ তারই উদ্দেশ্যে আমার ইবাদত কে খাটিয়ে রেখেছি নিজেদের দিক থেকে এবং পরিজন বর্গের দিক হতে স্মরণ রেখো এটাই প্রকাশ্য ক্ষতি लाहुम तरह तुफुम्ला जा द्वारा अल्लाह भय प्रदर्शन करेंदागन केन्दागण फी भ আপনি আমার সেই বান্ধাগনকে সুসংবাদ দিন আল্লা যারা এই কালামকে মনোযোগ দিয়ে শুনে তার মধ্যে যা উত্তম তা গ্রহণ করে আল্লাহ এরাই তারা যারা আচ্ছা যে ব্যক্তির উপর অবধারিত হয়ে রয়েছে যে হয়ে রয়েছে কালিমাতুল আদাব আজাবের বাক্য বা আংতা আফা তাদের জন্য এমন প্রাসাদ সমূহ নির্মিত হয়ে রয়েছে যাদের উপর আরো প্রাসাদ আছে নির্মিত হয়ে রয়েছে তাদের পাদ দেশে নহর সমূহ প্রবাহিত আল্লাহ না। তুমি কি এর প্রতি লক্ষ্য করি যে দ্বারা উদ্গত করেন আলহু বিভিন্ন প্রকার শস্য অনন্তর ঐ শগুলো সম্পূর্ণরূপে শুকিয়ে যায় তাকে দেখতে অতএব আল্লাহ যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন আফামাংসার্লাহ অতএব আল্লাহ যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন লীল ইসলামী ইসলামের জন্য সে ব্যক্তি রয়েছে পরন্তু তাদের জন্য বড় সর্বনাশিয়া যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রভাবানিত হয় না এরা প্রকাশ্য ভ্রষ্টার পথ ভষ্টার মধ্যে রয়েছে যার কারণে শিও প্রতিপালকের ভয়ে ভীত লোকদের দেহ প্রকম্পিত হয় অনন্তর কোমল হয়ে মনোনিবেশকারী হয়ে পড়ে তাদের দেহ এবং তিনি আল্লাহ যাকে পথভস্ত করেন হাদ তার জন্য কোন পথ প্রদর্শক নেই যা কিছু তোমরা করতে তার সাথ গ্রহণ করো তবে যারা এরূপ নয় সমান হতে পারে যারা এদের পূর্বে অতীত হয়েছে তারাও সত্যকে অবিশ্বাস করেছিল তাদের উপর এমন ভাবে আজাব এসেছিল আল্লাহ তালা তাদেরকে আস্বাদন করিযে দিলেন আল খিজিয়া অবমাননা প্রার্থীব জীবনে বলে আজাবুল আহ আকবার। আর পরকলের পর লোকের আজাব আরো আর আমি বর্ণনা করেছি আল্লাহ দেখুন যেন তারা উপদেশ গ্রহণ করে কুরআন এর অবস্থা এই যে তা আরবি কুরআন তাতে মাত্রই বক্রতা নেই कैक जन अंशीदारे जापर बिरोधी रजुलान एक जन दास आ सालजुल्न एक ही पर व्यक्ति এবং তারাও মরবে ইন্দার প্রতিপালকের সমীপেমন মুকদ্দমা পেশ করবে সেই ব্যক্তি অপেক্ষা বড় জালেমার কে হবে আর সাব্যস্ত করে সত্যবাণী কোরআনকে ইদা আহু যখন তা তাদের নিকট উপনীত হয় আলাই সফি জাহান্নামা জাহান কি হবে না কাফিরিন এরূপ কাফেরদের জন্য আবাসস্থল আর যারা সত্য বানী নিয়ে এসেছে বলে বিশ্বাস করেছে প্রতিপালকের নিকটা এটাই হচ্ছে প্রতিদান যেন আল্লাহ তাদের থেকে দূর করে দেন আমিলু। তাদের আল্লাহ কি যথেষ্ট নন আব্দু তার বান্দার হেফাজতের জন্য আর তারা আপনাকে ভয় প্রদর্শন করছে पर्रमशालीशोध ग्रहण करी नन আসমান সমূহ ও জমিনকে কে সৃষ্টি করেছে তবে তারা এটাই বলবে যে আল্লাহ আপনি বলুন আফারো আই তুল আচ্ছা তবে বলতো মাং अनुग्रह करतेम रिदरा तार से अनुग्रह प्रतिरोध करते আমার জন্য যথেষ্ট সম্প্রদায় তোমরা তোমাদের অবস্থায় কাজ করতে থাকো আমিও আমার রীতি অনুযায়ী আমল কাজ করছি অনন্তর অচিরে তোমরা জানতে পারবে যার উপর এমন আজাব এবং মৃত্যুর পর তার উপর স্থায়ী আজাব নিপতিত হবে নিশ্চয় আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি আল কিতাব এই কিতাব লিন্ন আসি মানুষের উপকারের জন্য তার উপর বর্তাবে আর আপনাকে তাদের উপর দায়ীগ্রস্ত অধিকারী বানানো হয়নি আল্লাহ আল্লাহ কবজ করে থাকেন আর সেই আত্মাসমূহকেও যাদের মৃত্যুকাল আসেনি তাদের নিদৃত অবস্থায় ফাইমি আনন্তর সেই আত্মাসমূহকে দেহে ফিরে আসা থেকে নিবৃত রাখেন কব আলাইহ মাহুদ যাদের প্রতি মৃত্যুর আদেশ হয়েছে जारा सुपारिश कर এরা আল্লাহরই আসমান সমূহের ও জমিনের রাজত্ব তারই জন্য তোমা ইন অনন্তর তোমরা তারই দিকে ফিরে যাবে আর যখন একক যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না বা ইদা জল্ আর যখন আল্লাহবেন অন্যান্যদের কথা উল্লেখ করা হয় তখন অমনি তারা প্রফুল্ল হয়ে ওঠে আপনি সে সমস্ত বিষয়ের ফায়সালা করে দেনা নিজ বান্দাগনের মধ্যে যেগুলোতে তারা মতভেদ করতাম আর যদি অত্যাচারী কাফেরদের নিকট বিদ্যমান থাকে মাহফিল আরদ জামিআ समस्त পৃথিবীর যাবতীয় বস্তু ও মিছলাহু মাআহু এবং তার সাথে তৎপরিমাণ বস্তু আরো হয় লাফতা দাও বিহি তুবুতা দিদাহিন ভাবে তা প্রদান করতে প্রস্তুত হবে মিন সুইল আযাবি কঠোর আযাব হইতে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে ইয়ামাল কিয়ামত কিয়ামত দিবসে ওয়া বাদালাহুল মিনাল্লাহি এবং মন্দ কার্য প্রকাশ হয়ে পড়বে আর তাই সে তাদেরকে ঘিরে ফেলবে মা কান্তাহ জীবন যে আজাব সম্বন্ধে তারা বিদ্রুপ করতাম অতঃ্পর যখন সেই মুশ্রিক ব্যক্তির উপর কোন বিপদ পতিত হয় সেটা তো আমি আমারই প্রচেষ্টা দ্বারা প্রাপ্ত হয়েছি বরং তা একটি পরীক্ষা কিন্তু অধিকাংশ মানুষই বুঝে না এরূপ কথা আরো বলেছিল যারা এদের পূর্বে অতীত হয়েছে আপত্তিত হল ওয়াল্লা হাউল আর এদের মধ্যে যারা অনাচারী তোমা কাসাবো তাদের উপরও তাদের অপকর্ম শীঘ্রই আপত্তিত হবে আর এরা আল্লাহকে পরাভূত করতে পারবে না এতে নিদর্শন সমূহ রয়েছে বলে দিন যারা নিজেদের প্রতি অত্যাচার করেছে অতীতের সকল গুনা ক্ষমা করবেন গফুর রাহিম নিশ্চয় তিনি বড়ই ক্ষমাশীল দয়ালু আনি তোমরা দিকে ফিরে এসো আসলিমুল্লাহু সাহায্য না পাও আর তোমরা অনুসরণ করে চলো আহসানা মা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভালো নির্দেশ গুলোর মিং কবলি এর পূর্বেই যে আমার সেই ত্রুটির জন্য যা আমি করেছি আল্লাহর দরবারে আর আমি তো ওই নির্দেশনা নির্দেশাবলীকে ঠাট্টা বিদ্রোপ করতাম যদি আমার পুনরায় প্রত্যাবর্তন হতো না তবে আমি অন্তর্ভুক্ত হতাম হ্যাঁ নিঃসন্দেহে তোমার নিকট আমার নিদর্শন সময় এসেছিল অহংকার কাফিরিন আর আপনি কি আমর দিবসে সেই লোকদের দেখবেন কেজাব যারা আল্লাহর প্রতি মিথ্যা উক্তি করেছিলমন্ডল কালো বর্ণ এই কি আর তারা বিষণ্ন হবে না আল্লাহ আল্লাহ তাল সমস্ত বস্তুর স্রষ্টা এবং আসমানের ও জমিনের কাহারো আর এতদ সত্ত্বেও যারা অমান্য করে আল্লাহ আয়াত সমূহকে উল্লাহাম তারা বড়ই ক্ষতিগ্রস্ত হবে ওল আপনি বলে দেন আফাভাই রেতা মোর আহবোধ তবুও কি তোমরা আল্লাহ ভিন্ন অন্যদের ইবাদত করতে হুকুম করছো হে মূর্খের দল আর যদি তুমি আমালুকা তবে তোমার সমস্ত কৃতকর্ম বিনষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে যতটুকু দেওয়া কর্তব্য ছিল আর সমস্ত জমিন তার মুখর ভিতর থাকবে এবং আসমান সমূহ গুটানো থাকবে তখন হতজ্ঞান হয়ে পড়বে মাংফে আসমান সমূহ ও জমিনের অধিবাসীগণ ইংসা আল্লাহ কিন্তু আল্লাহ যাকে যান সে তাহলে রক্ষা পাবে আর জমিন উদ্ভাসিত হয়ে যাবে আর আমল নামা রাখা হবে এবং নবীগণকে ও সাক্ষীদেরকে উপস্থিত করা হবে হক এবং সকলের মধ্যে ন্যায়ভাবে মীমাংসা করা হবে বাহুম বাহমুল আর তাদের প্রতি একটু অবিচার করা হবে না হুফিয়াতফসিন এবং প্রত্যেককে পূর্ণ বিনিময় দেওয়া হবে মা আমিলাত তার কৃতকর্মের আলমাফ আলুন তিনি সকলের কার্যানো দলে দলে কি যখন তারা দুজকের নিকট পৌঁছবে ফতিহাদ আবু আবুহা তখন তার দ্বার সমূহ খুলে দেওয়া হবে প্রভুর এবং তোমাদেরকে ভয় প্রদর্শন করতেন তোমাদের এই দিবসের আগমন সম্বন্ধে আবু আহান নামের দ্বার সম হয়ে তাতে চিরকাল অবস্থান করো ইসা মোতাক মোট কথা নিকৃষ্ট আবাস হচ্ছে অহংকারী লোকদের নিবাস যারা শ্রী প্রভুকে ভয় করত তাদেরকে পরিচালিত করা হবে ইলাল জান্নি বেহেস্তের দিকে ঝুমারা দলে দলে উহ এমনকি যখন তারা তার নিকটে পৌঁছবে আর তার দ্বার উন্মুক্ত থাকবে পরম আনন্দে অবস্থান করোহা খর তাতে প্রবেশ করো অনন্ত বাসের জন্য তারা বলবে আল্লাহামদুল্লা আমরা বেহস্তের মধ্যে অবস্থান করতে পারি সৎ কর্মশীলদের উত্তম প্রতিদান রয়েছে আর আপনি দেখবেন করবেশা করতে আর সমস্ত বান্দার মধ্যে ন্যায় ভাবে করে দেওয়া হবে আর বলা হবে আল্লাহ সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহ জন্য